কোন শরী নাই সালাম হোক মোহাম্মার মাধ্যমে রবীন্দর সুন্দর নাম গুনা বুঝি এবং আল্লাহ হবদুল্লাহ আলমের তৌহিদ সম্পর্কে দিনের বিধিবিধান সম্পর্কে আমরা জানতে পেরেছি আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদা চলে আসছে আজকে পর্ব নম্বর আঠাইশ আর কয়েক সপ্তাহ থেকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তৌহিদুল আসমেফাত আল্লাহবুল্লা আলমিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ আজকে এরি একটা অংশ আলোচনা আসবে তা হচ্ছে যে আল্লাহ নামগুলি কি দলিল দলিল ভিত্তিক মানে নির্ভরশীল যে নামগুলি কোরআন এবং সন্ন্যাই ওহিতে এসেছে সেই নামগুলি শুধু আমরা বলতে পারবো যেগুলি আল্লাহর নাম নাকি আল্লাহ রবুল আলমিনের যে সেফাতে ফেলিয়া রয়েছে কর্মগত গুণ রয়েছে আল্লাহ যে কাজগুলি করেন সেই সেফাতে ফেলিয়া থেকে বা কর্মগত গুণ থেকে আমরা নাম বের করতে পারবো বা নাম নিতে পারব যে এই কাজটি আল্লাহ করেন এটি আল্লাহ কাজের গুণ সুতরাং এখান থেকে এই নামটি আল্লাহ নেওয়া যেতে পারে এর উত্তর হচ্ছে যে আল্লাহ রব আলমের নামগুলি সবগুলি হচ্ছে তৌকিফি অর্থাৎ নির্ভরশীল ওহির উপর দলিলের ওপর যেখানে দলিল পাবো যে এটি আল্লাহর নাম বলবো যে এটি আল্লাহর নাম দলিল নেই আমাদের কাছে যে এটি আল্লাহর নাম সুতরাং আমরা বলবো না নিজে থেকে যে এটিও আল্লাহর নাম বরং যে গুণগুলি এসেছে আল্লাহ রব্লা কর্মগত গুম সেফাতে ফিরিয়া সেগুলি থেকে আমরা নাম বের করার চেষ্টা করব না সেটা আমাদের ভুল হবে বলছেন রয়েছে রেফাতে প্রত্যেকটি থেকে নাম কি আমরা বের করতে পারবো আমা তৌকিফিয়া নাকি আল্লাহ রব নামগুলি সবগুলি তৌকিফি দরিল ভিত্তিক বলছেন যে লা আমরা প্রত্যেকটি আল্লাহর কাজ থেকে আল্লাহ কর্মগত গুণ থেকে নাম বের করতে পারবো না বরং মহান আল্লাহ তৌফিল সবগুলি হচ্ছে তৌফিক্মা ইহ বেমা বিহিন আল্লাহ রাম আমরা নিজে থেকে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে তার বর্ণনা করেছেন উল্লেখ করেছেন আর যে কাজটির কথা আল্লাহ আব্বুল আলমিন বর্ণনা করেছেন নিজের সম্পর্কে যে কাজটি তিনি করেন সেটি ক্ষেত্রে বলা হয়েছে তার ওপর সেই ক্ষেত্রে আল্লাহ আব্বুল আলমিনের সেটি প্রশংসামূলক এবং সেটি আল্লাহ রব্বুল আলমিনের গুণের ক্ষেত্রে পূর্ণতা অর্থাৎ যে কোনো কাজ আল্লাহ সম্পর্কে কোরআন এবং বলা হয়েছে সেটি আল্লাহ প্রশংসা এবং আল্লাহ বহন করে বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন যে নিজেকে ভূষিত করেছেন বা নিজের গুণ বর্ণনা করেছেন সেই গুণগুলি সবগুলি নিয়ে নেব না যে এগুলি থেকে আমি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তখন বলা শুরু করব। আর এমনটা হবে না যে প্রত্যেকটি আল্লাহ রবুল্লা আলমিনের গুণ থেকে বা প্রত্যেকটি কাজ থেকে একটি করে নাম আমরা নেওয়া শুরু করব এটাও করব না বরং কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিন নিজের গুণ বর্ণনা করেছেন ব্যাপক অর্থে এবং সেখানে আল্লাহ রব্বুল আলমিনের সেগুলি কর্ম হিসাবে বর্ণনা করেছেন যে কাজ এই কাজগুলি করেন এবং এই নামটিও আল্লাহ রব্বুল আলমিনের রয়েছে দুটোই যেমন মহান আল্লাহর এখানে আল্লাহ রব্লা কাজের কথা বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেন আল্লাহর একটি কাজ হচ্ছে সৃষ্টি করা সুম্মা কাকুম অত বর তোমাদেরকে রেজেকে দান করে উপজীবীকে দান করে আমাদের প্রয়োজন মিঠান সম্মায় অমিত কুম অতপর তোমাদেরকে মৃত্যু দান করেন বা করবেন সময় তোমাদেরকে জীবন দান করবেন বা জীবিত করবেন আল্লাহর সৃষ্টি করা আল্লাহ আল্লাহর মৃত্যু দেওয়া আল্লাহ আলমিনের হায়াত দেওয়া প্রাণ দেওয়া তার সৃষ্টিকে বা আমাদেরকে এই বিষয়গুলি এ আতে আল্লাহর কর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ কাজগুলি করেন যেমন এগুলি কাজ তেমনি এই রকম আল্লাহ আলমের নামও রয়েছে যেমন বলছেন আল্লাহ নিজের নাম তিনি সৃষ্টি করেন সুতরাং সৃষ্টিকর্তা বা আল খালেক আল্লাহর নামিক রয়েছে তিনি রেজেক দান করেন তার একটি নাম হচ্ছে তিনি জীবন দান করেন তার একটি নাম হচ্ছে আলম জীবন দানকারী তিনি মৃত্যু দান করেন তার নাম হচ্ছে তিনি নিয়ন্ত্রণকারী তিনি নিয়ন্ত্রণ করেন তার নাম হচ্ছে আলমুদ্বের অনাহলা আর কিছু কিছু আল্লাহ আব্বুল আলমীর কাজ রয়েছে যেই কাজগুলি আল্লাহ আবুল আলমী নিজের সম্পর্কে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন বা নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছেন সেই কাজগুলির কথা কিন্তু সেটা প্রতিদান অনুসারে বা প্রতিদান হিসাবে এবং একটি কথার মোকাবেলায় পেশ করেছেন শুধু শুধু বলা যাবে না উদাহরণ দিলে সেটা আরো স্পষ্ট হবে উদাহরণ আসছে যে ক্ষেত্রে এই গণটির কথা বা এই কাজটির কথা সেই ক্ষেত্রে আল্লাহর এটি প্রশংসা এবং আল্লাহ রব্বুল আলমিনের পূর্ণতা কিন্তু আপনি সেখান থেকে যদি আপনি একটি নাম নেন যে এখান থেকে আল্লাহর নাম এই তাহলে সেটাতে আল্লাহ করা হবে আল্লাহ সেই নামটি সমীচীন হবে না উচিত হবে না যেমন কাকা উল্হিত আল্লাহর বাণী আল্লাহ বলছেন সুরা আয় নম্বর একশো বিয়াল্লিশ আল্লাহ মুনাফিকরা আল্লাহকে ধোকা দিয়ে থাকে আল্লাহর সাথে প্রতারণা করে থাকে আল্লাহ করেন এই যে আল্লাহকে আর উপর ইসলামের কথা বলে ইসলামের বিভিন্ন কাজগুলি পালন করে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র যারাকিদার মুনাফিক আল্লাহ তাদেরকেও হ্যাঁ কি করেন ধোকা দেন তো ধোকা দেওয়া কথাটি বা প্রতারণা কথাটি তো খারাপ হিসাবে সেটা প্রশংসনীয় কারো বদলা দেওয়ার জন্য তাহলে সেটা পূর্ণতা যেমন নিজের ভাষার আমরা যে মানুষরা ব্যবহার করি পরস্পরের ক্ষেত্রে এরকম একটি উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে যেমন আমরা বলি মন্দের বদলা মন্দ মন্দের বদলা মন্দ মন্দ কাজটি কখনো ভালো না কিন্তু যখন মন্দের বদলা মন্দ বলছেন তখন কিন্তু এটা প্রশংসনীয় আমি অমুকের মন্দ করলাম এটা একেবারে প্রশংসনীয় না আর এটা একেবারে ভালো কাজ নয় কিন্তু মন্দের বদলা মন্দ দেব। হ্যাঁ যে খারাপ করে তার সাথে খারাপ করব এই যে খারাপ করে সেজন্য জন্য খারাপ করবে মোকাবেলাই অথবা প্রতিদানে বা শাস্তি দেওয়ায় বদলায় নেওয়াই সেটা কিন্তু প্রশংসিত ঠিক ওই রকমই মুনাফেকরা আল্লাহর সাহেব প্রতারণা করে আল্লাহও তাদেরকে ধোকা দেয় আল্লাহর ধোকা দেয় অনেক তাদের আল্লাহ তাদের তাদের যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রটাকে ধুলিশ্বাত করে দেন তাদের যে নীল নকশা রয়েছে সেটাকে বাস্তবায়ন হতে দেন না তাদের মুখোশকে উন্মোচন করে দেন তাদেরকে লাঞ্চিত তারাও ষড়যন্ত্র করে বা তারা চক্রান্ত করে কৌশল বলতে পারেন মাকর কয়েকটি বাংলা অর্থ হয় মাকর মানে হচ্ছে কৌশল করা মাকর মানে হচ্ছে ষড়যন্ত্র করা মাকর হচ্ছে এইরকমই চক্রান্ত করা চক্রান্ত করা কৌশল করা ষড়যন্ত্র করা এই অর্থগুলি বাংলা ভাষায় যদি দেখেন কৌশলটা মোটামুটি কৌশলটা তো চলে কিন্তু ষড়যন্ত্র কৌশল ভালো অর্থ খানিকটা হয় আর মন্দ অর্থ হইতে পারে মন্দ কৌশলও হইতে পারে ষড়যন্ত্র কথাটি খারাপ শুনতে লাগে অর্থই খারাপ চক্রান্ত অর্থ খারাপ তো মকারের এই সবগুলি অর্থ হয়ে থাকি মাকারু তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে বা কৌশল করে অপকৌশল কাফের মুশ্রেক অথবা মুনাফিকরা বা মাকারু তারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৌশল করে থাকে অপকৌশলিপ্ত হয় বা মাকার আল্লাহ আল্লাহও কৌশল করে আল্লাহর ক্ষেত্রে আমরা ষড়যন্ত্র বা চক্রান্ত বলবো না বলবো আল্লাহর জন্য অত্যন্ত দৃষ্টান্ত রয়েছে আদবের খেয়াল রেখে আল্লাহও কৌশল করেন ওরা কৌশল করে আল্লাহ কৌশল করেন হ্যাঁ ওদের কৌশলে কিছু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে অসহায় আল্লাহ খায়রুল মা আল্লাহ সর্বোত্তম কৌশলী আল্লাহ সর্বোত্তম কৌশলী তো আল্লাহ এখানে কৌশল করেন বলা হয়েছে কিন্তু এই কথাটি মাকর যদি বলা হয় ষড়যন্ত্র চক্রান্ত কৌশল তো মন্দ ভালো না কিন্তু মোকাবেলায় আহ কেউ ষড়যন্ত্র করছে তার ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য কেউ অপকৌশল চালাচ্ছে তার এই অপকশলকে নষ্ট করার জন্য তার সেটা প্রশংসিত তো আল্লাহর এখানে কাফের মুশ্রেক বা মুনাফিকদের অপকৌশলের মোকাবেলাতে উল্লেখ করেছেন তারা আল্লাহ কে ভুলে গেছে আল্লাহ তাদের ভুলে গেছে ভুলে যাওয়া আল্লাহ তো ভুলেন না কিন্তু এখানে বদলা হিসেবে বলা হয়েছে প্রতিদান হিসাবে হ্যাঁ উচিত শাস্তি হিসাবে তারা যখন আল্লাহকে ভুলে গেছে আল্লাহর দিনকে ভুলে গেছে আল্লাহর প্রতি ইমানকে ভুলে গেছে নে আমলকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলে গেছে মানে আল্লাহ উপেক্ষা করেছেন কাউকে উপেক্ষা করাকে ভুলে যাওয়া বলা হয় কিন্তু যদি কেউ এখান থেকে নাম নেই আল্লাহর ক্ষেত্রে যে আল্লাহ না সি ভুলে যান তো না জায়জ নয় আল্লাহ মা কের মানে কৌশলকারী নাম যদি আল্লাহ মাকের রাখে তো জায়জ নয় আল্লাহ নাম কেউ যদি রাখে মহা দে হ্যাঁ যে এই কাজগুলি আল্লাহ রয়েছে যে কাজগুলি করেন কিন্তু এখান থেকে নাম গ্রহণ করা যাবে না আয়াত যে প্রসঙ্গে বলা হয়েছে সেই প্রসঙ্গ ছাড়া অন্য ক্ষেত্রে এই বাক্যগুলি আল্লাহ সম্পর্কে বলা যাবে না নিয়ে ইসলামের বিধি বিধান নিয়ে আল্লাহ আস্তাহাজ আল্লাহ বলছে আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে উপহাস করে তাদেরকে কিন্তু তাদের এই উচিত শাস্তি দিতে গিয়ে বা তাদের বদলা দিতে গিয়ে সেটা প্রশংসনীয় আল্লাহ উপহাস করেন তো কথাটি পছন্দ নিয় না বলা যাবে না আল্লাহ মুস্তাহাজি বলা যাবে না তাই বলছেন বলা যায় মা কেরোন মুখাদে মুস্তাহাজি ওন আল্লাহকে বলা যাবে না আল্লাহ মা কের আল্লাহ মুখাদে আল্লাহ উপহাসকারী বলা যাবে না এই শব্দগুলো খুঁজুন না কেউ অন্যায় ভাবে যখন এই অপকর্মে লিপ্ত হয়েছে তখন আল্লা রবুল আলমী নিজেকে ভূষিত করেছে মক্রের সাথে মানে কৌশলের সাথে ওয়াল কয়েদ এবং সাথে। আলোয়াজ না বদলা দেওয়ার জন্য যেমন আমি তাকে উচিত শাস্তি দিলাম শাস্তি দেওয়া তো ভালো কাজ না কিন্তু যখন সে অন্যায় করেছে তার অন্যায় শাস্তি দেওয়া হয়েছে তখন সেটা প্রশংসনীয় সেটা ইনসাফ সুবিচার এখান থেকে জানা গেল থেকে অন্যায়ের বদলা দেওয়া হয় কেউ যদি অন্যায় করে অপরাধ করে অপরাধের শাস্তি হয় সেটা প্রশংসী প্রশংসনীয় হাসানাতুন সেটা ভালো ভালো নজরে দেখে চোর তার আলিম আল আদুল হাকিম মানুষের পক্ষ থেকে উচিত শাস্তি দেওয়া মন্দের বদলা মন্দ এগুলো আমরা যখন বলে থাকি আপনি খারাপ করবেন আমিও খারাপ করব তো খারাপ করা তো ভালো কাজ না কিন্তু যেহেতু আপনি খারাপ করছেন খারাপের বদলা খারাপ তো যদি সৃষ্টির পক্ষ থেকে সেটা সুবিচার মনে করা হয় বা প্রশংসনীয় হয় তাহলে যিনি সৃষ্টিকর্তা যিনি সর্বজ্ঞ সবকিছু জানেন যিনি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠাকারী এবং যিনি প্রজ্ঞাবান তার পক্ষ থেকে কেন সেটা ভালো হবে না বা প্রশংসনীয় হবে না অবশ্যই তারপর এখানে আর একটি বিষয় রয়েছে সে বিষয়টি ইনশাআল্লা সামনে সপ্তাহ পর্যন্ত চলবে কিন্তু প্রাথমিক আলোচনা আজকে সে বিষয় হবে সেটা হচ্ছে আল্লাহ আলমিনের একটি নাম হচ্ছে আল আলাহ সু উচ্চ সুমহান মানে ওপরে উর্ধে এই অর্থে বহন ফি করমাফি মান যেমন জাহির জাহির তারপর আল কাহির অলমতা আলী এই নামগুলি আল্লাহ পুরাণিকিমে বিভিন্ন আয়াতে রয়েছে যেমন সব বেহারবাল আলা আলহ প্রথম তো এই আল্লাহ আলমকে এখানে কি বলা হয়েছে ইল্লাব তেগা ওয়াজ রবহিল যিনি উচ্চ সুখ মহান সব সবচেয়ে আলা আল্লাহবন্ধি এই যে আলা এর অর্থ এবং জাহের জাহের মানে যেমন প্রকাশ হয় তেমন মানে বিজয়ী হয় জাহের দিনে খুললে যিনি নিজে সর্বজয়ী আল্লাহাবুল আলামিন এবং তিনি মমিন আম্বিয়া আমার এবং তাদের অনুসারীদেরকে বিজয়ী করে থাকে মানে হচ্ছে কোন প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি যেন সামনে না থাকে অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি এমন সত্তা আল্লাহ আলমীর অপ্রতিদ্বন্দ্বী আল কাহের আল্লাহর একটি নাম হচ্ছে আল কাহের বা আল কাহার দুটো এসছে মোবালে এসছে আর ইসেম ফাইল কাহের এটাও কোরআনে কেমে রয়েছে একাধিক আয়াতে এইরকমই আল্লাহর নাম রয়েছে আলমতা আলী যেমন সুরা রাদে রয়েছে অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল কবির জিনী সবচাইতে বড় মহান আল কবির মহান আলমত আল যিনি সু উচ্চ সুমহান জাহের আমরা জাহের দেখি এই জাহের নামটিও সুরে হাদিদ এ রয়েছে সুরেহ তিনি হচ্ছেন সর্বপ্রথম আউ্বাল তিনি হচ্ছেন সর্বশেষ তিনি হচ্ছেন আজাহ সর্বজয়ী তিনি হচ্ছেন গোপন জাহের মানে প্রকাশ থাকে তো এই জাহের ও কোরআন কেরিমে রয়েছে আল্লাহকে বলা আল্লাহর নাম এই রকমের কয়েকটি আয়ত রয়েছে সুরা ইউসুফের আয় নম্বর উনচল্লিশ নম্বর আয়াতের আয় নম্বর পঁয়ষট্টি সুরাই জুমারের আট নম্বর চার সুরায় গাফের সুরাতের যা নাম মহমিন আয় নম্বর এগুলিতে এই রয়েছে আল কাহার নামটি একক অপ্রতিদ্বন্দ্বী যার প্রতিদ্বন্দ্বিতা কারি কোনো শক্তি নেই আল্লাহ আব্বুল আলমিনের সামনে কেউ আসবে আল্লাহ পৃথিবীতে কোনো কিছু করতে চান প্রতিদ্বন্দ্বী সে থামিয়ে দেবে কোনো শক্তি নেই এই রকমই কোরআনে কেন দুই জায়গায় কাহের শব্দটি রয়েছে সুরে আদমর আঠারো এবং সুরে আদম হচ্ছেন তার বান্দাদের উপর সর্বজয়ী অপ্রতিদ্বন্দ্বী এবং আর একুল আলী হাফাজ আল কাহির এক কথায় আল্লাহ নাম আল কাহির আল্লাহার আল্লাহির আল্লাহ এই যে নাম গুলি রয়েছে বলছেন যে আল্লাহ আলমিনের নাম হচ্ছে আল্লা আলাহ বা আল কুরসিতে মানে সুমহান বলছেন আল আল্লাহর নাম যে আল্লা আল্লাহর নাম যে উচ্চ সুমহান এই গুণবাচক নামটি এমন একটি গুণ কে যে নামটি কি করে এটা প্রমাণ করে যে আল্লাহ রব আলমিনের জন্য রয়েছে আলমিন সু উচ্চ এবং সুমহান এটা কোন অর্থে নেব प्रश्न हम अर्थात नाम गुल्लाहर एगुली की अर्थ के सामिल एगुल अर्थ की तो बोलान जो समस्त अर्थ गुल्लाहान हार এটা সংক্ষেপে বলে দিয়ে আর বিস্তারিত ইনশাল আল্লাহ তাল্লা সামনে সবচেয়ে আসবে সেটা তিন রকমের অর্থ হয়ে থাকে আল্লাহ রবী যে সুবহান তার একটি হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লা আল সবকিছুর ওপরে মানে আল্লাহ রবুল্লা আলম সম্পর্কে এ কথা ভাববেন না যে আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আকাশে আসেন তার মানে তার ওপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ বাকি না বরং আল্লাহ আবুল্লাহ যত সৃষ্টি রয়েছে আরস কুরসি সমস্ত আল্লাহ সৃষ্টি আসমান জমিন যা কিছু রয়েছে সমস্ত কিছু উর্ধে সৃষ্টির ভিতরে আল্লাহ আবুল্লাহ সৃষ্টি আল্লাহকে পরিবেশন করে নেই বরং সৃষ্টির উর্ধে সবচেয়ে আল্লাহ রবুল ফকিয়া ওপরে হওয়ার দিক থেকে আল্লাহ উচ্চ সুমহান কোথায় আল্লাহ আর সেই তার আড়সের ওপর রয়েছেন আলীন আল্লাখালকে সমস্ত সৃষ্টির ওপরে তিনি রয়েছে। সমস্ত হয়ে রয়েছে। হলুলিদের হলুলের আকিদা এই সুফিদের পীরপন্থীদের যে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান এটা হদাতুলের আকিদা আর হলুল হচ্ছে যে আল্লাহ রবুল আলমীন বিশেষ বিশেষ যার বড় বড় একবারে কামিল আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান না না না আল্লাহ কোন সৃষ্টির ভিতরে না কোন সৃষ্টির সাথে একাকার না সৃষ্টি সমস্ত সৃষ্টির উর্ধ্বে এবং সমস্ত সৃষ্টি থেকে আলাদা পৃথক হয়ে আলিম সব কিছুর ওপর তিনি রক্ষণাবেক্ষণকারী কি অবস্থায় আল্লাহ যাব সবকিছু অসীম জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন খাফিয়া কোন কিছুই আল্লাহর ওপর অস্পষ্ট উজ্জো থাকতে পারে না এটা হচ্ছে একটি যে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য সুউচ্চতা রয়েছে আল্লাহ সমস্ত সৃষ্টির ওপরে আছে হচ্ছে উল কাহার এটা হচ্ছে অলু উল ফিয়া ওপরে হওয়ার দিক দিয়ে সু উচ্চ একটা হচ্ছে অলু উল কাহার মানে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার দিক থেকে সব সমস্ত সৃষ্টির উর্ধে অর্থাৎ এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আল্লাহ রবুল্লা আলমীর হওয়া। এই ক্ষেত্রে তার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার কোন শক্তি নেই ওয়ালাম তার বিরোধী কেউ হবে আর সেখানে কোন ক্ষমতা দেখাতে পারবে এমন কেউ নেই আর কেউ বাধা দানকারী নেই আল্লাহাম দেখেন যতই শক্তিশালী মানুষ হোক রাজা ধীরাজা অসুস্থ হয়ে গেলে সহায় সহায় সুলন এই নয় যে অনেক ধন সম্পদের মালিক সুতরাং তার কোনো চিন্তা নেই করোনার ভাইরাস বলে বড় বড় গুলি আক্রান্ত হয়েছে অসহায় আল্লাহ যখন যেটা করতে চাইছেন মৃত্যুর যখন সাকাতে চাইবেন তখন অসহায় এমন কোন শক্তি নেই যে সে আল্লাহ মারতে চাই যে মরবে না হ্যাঁ সে বাধা দিয়ে দিল কোন ক্ষমতা নেই ইজাতি আল্লাহ রব্বুল আলমিনের ইজতের সামনে ক্ষমতা সামনে সেই সে হচ্ছে অনগত ছোট মুস্তাকিবাহ আল্লাহর বরত্বের সামনে সে অসহায় তাহা তাহারি আল্লাহ রব নিয়ন্ত্রণের অধীনে এবং আল্লাহর আলমিনের ক্ষমতার অধীনে লা আল্লাহর পাকড়াও থেকে কোন শক্তি বেরোতে পারে না যে আল্লাহ ধরতে পারবেন আমাকে এটা হচ্ছে দ্বিতীয় আল্লাহ রবুল্লা আলমিনের সুউচ্চ উচ্চ হওয়া অলু উল কাহার তাহলে ফকিয়া অলু উল তৃতীয় হচ্ছে আল্লাহ তার রানের দিক থেকে মর্যাদার দিক থেকে সবচেয়ে সু উচ্চ সুমাহ বলছেন তাই অলুানব্বুল আলমসান আল্লাহর মর্যাদাও সু উচ্চ সুমাহ কামাল সুতরাং সমস্ত পূর্ণতার গোনাবলী তার জন্য সাব্যস্ত রয়েছে আর এই যে তিনটি অর্থ করা হলো আল্লাহর সুউচ্চ হার আল্লাহ বা আলী বা আল্লাহ সু উচ্চ সুমহান এই তিনটি অর্থ পরস্পর এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখে যে একটি অপরটির সাথে অত প্রতভাবে জড়িত একটি অর্থ আর একটি অর্থ থেকে কখনো আলাদা হতে পারে না অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমের সর্বদাই সমস্ত সৃষ্টির উর্ধ্বের এই অর্থেও সু উচ্চ সু উচ্চ সুমহান এবং আল্লাহ রবুল আলমিন তার ক্ষমতার দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার দিক থেকে সুউচ্চ সুমহান এবং এবং আল্লাহর তার মর্যাদার দিক থেকে সানের দিক থেকে ও সুউচ্চ সমাহান এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদেরকে তার সম্পর্কে তার দিন সম্পর্কে তার সুর সাল্লাহ সম্পর্কে আমাদেরকে বিষয়গুলি এই বাদ বন্দীগীর মাধ্যমে সম্পাদন করা আর আখলা আমল যে রয়েছে হালাল হারাম রয়েছে সেগুলির ক্ষেত্রে কোরআন সন্না অনুযায়ী আমল কর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দিন পুরোপুরি আমাদের জীবনে সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন যেন তৌফিক দান করে আল্লাহবুল্লাহ আলমিন আমাদের ভুল ত্রুটি যে রয়েছে আল্লাহ সেবী যেন ক্ষমা করে দেন এবং আল্লাহবুল্লাহ আলমিন যেন আমাদেরকে জান্নলে সামিল করে